আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ কুরবান এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাস এবং বিধান নিয়ে শেয়ার করে আসছি আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আলেমদের মধ্যে বড় ধরনের মত রয়েছে মত পার্থক্য রয়েছে কিন্তু সেখানে নির্দেশনা কি সেটা আমাদেরকে স্পষ্ট করে জানতে হবে যাতে করে আমরা সত্যিকার হেদায়ত থেকে আমরা বঞ্চিত না হই সেটি হলিজম আরাফা আরাফা দিবসের সিয়াম প্রসঙ্গে আমি আপনাদের সাথে আজকের এই আলোচনায় কিছু বিষয় শেয়ার করব আমরা জানি যখন রসলাম জিজ্ঞেস করা হল ফুজিরতকে রসল উল্লাহ করলেন যে আল্লাহ আবুল এর কাছে আমি হাতে সাফ করছি সবের আশা করছি আল্লাহ সুবাহ এই দিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ সুমান এটি অত্যন্ত ফজিরতপূর্ণ একটি দিন যে দিনের সিএম এর ব্যাপারে আসলে সুল্লাহ নির্দেশনা দিয়েছেন সহিদারা সাব্যস্ত হয়েছে যে গত বছর এবং আগামী বছর এই দুই বছরের যেন আমি আশা করি আল্লাহ সুন্নত সমূহকে মাফ করে দেন বা ক্ষমা করে দেন মিটিয়ে দেন সুপ্রিয় দর্শক ইহাদিস থেকে এই দিনের ফজিরত এই দিনের শিয়ামের ফজিরত সবটাই আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে এই দিনের শিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফজিরতটি কার জন্য সবার জন্য যারা হজে অংশগ্রহণ করেছে তারাও কি এই ফজিরত পাবে আর যারা হজে অংশগ্রহণ করেনি মানে হাজি সাহা যারা আছে তারাও কি মানে যারা মোহরিম আর যারা করেনি সবাই কি না এই ফজিরত যারা আফাতের ময়দানে হাজি হিসেবে হেরাম করে উপস্থিত হয়নি তাদের জন্য তারা মূলত এই ফজিরতটুকু পাবে তারা এই দিনে শ্রিয়াম্পরণ করবে সমস্ত ওলামায় কেরামের ঐক্য এই ফজিলতের বিষয়টি মূলত লেগাই হাজ যারা হজে গিয়েছে তারা ছাড়া যারা হজরে হেরাম করে আলাফাতের জন্য ময়দানে উপস্থিত হবে তাদের জন্য জন্য পছন্দ নিয়ে হচ্ছে আরাফাতের ময়দানে সিয়াম পালন করা কারণ রসুল সাল্লাম আলাফাতের ময়দানে সিয়াম পালন করেননি এই ধারণা হতে পারে এই আশঙ্কা হতে পারে যে রসুল সাল্লা ইসলাম এই দিনের বুজুর্গির কারণে এই দিনের মর্যাদার কারণে রসুল্লাহাম সে সন্দেহ হতে পারে ফলে রসুল্লাহ সাল্লা দুধের পাত্র এনে রসুল প্রকাশ্যে সবার সামনে পান করে দেখিয়েছেন যে রসুল্লাহ সাল্লা আরাফার ময়দানে সিয়াম পালন করেননি আমরা লক্ষ্য করে থাকি যে একদল লোক হাজি সাহেবগঞ্জ এই বিভ্রাটের মধ্যে তারা পড়ে যান তারা আরাফাতের ময়দানে তাদেরকে দেখা যায় তারা সিয়াম পালন করছেন আরাফাতের মদানে উপস্থিত হয়ে তারা সিয়াম পালন করছেন এবং তারা মনে করে থাকেন মনে হয় এই ফজিলত টুকু সেখানে আরাফাতের ময়দান যেহেতু একটা বুজুর্গ একটা মর্যাদাপূর্ণ দিবস মহিমান্বিত দিবস তাই এই দিবসেও সিয়াম পালন করলে আল্লাহ রবীন্দ্র না আল্লাহ নবী সাল্লা ইসলামের হাদি নবী সাল ইসলাম যেখানে সিয়াম পালন করেন নাই যদি এটা বুজুর্গির বিষয় হতো যদি মর্যাদাও ফজিলতের বিষয় হতো কোন সন্দেহ নেই নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাহাম এই দিনে সিয়াম পালন করতেন এতে কোন সন্দেহ নেই তাই এখানে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে বুঝতে হবে যে নবী যেহেতু এখানে সিয়াম পালন করেননি তাই নবী সাল্লা হচ্ছে নির্দেশনা হচ্ছে এই আরফাতের ময়দানে সিয়াম পালন না করা আমি এই জন্য আমাদের হাজি বন্ধু যারা রয়েছেন হজে গিয়েছেন বা হেরাম করে আরফাতে যারা উপস্থিত হবেন তাদেরকে এই দিনে সিয়াম পালন করবেন না আপনারা এই মনে করবেন না যে এই দিনে সিয়াম পালন করা মর্যাদাপূর্ণ হাজি সাহেবদের জন্য বরং একদলটাকে মাকরুহ বলেছেন যদিও আলেমদের মধ্যে এই মাসাল মধ্যে একটি প্রত্যেকটি মাসা আল্লাহ থাকতেই পারে যেহেতু রাসুল্লাহ আসমের নির্দেশ আমরা পেয়েছি সেক্ষেত্রে রাসুল্লাহ নির্দেশ এই মাসাল আল্লাহ মধ্যে অনেক আলেমের দিমত রয়েছে আরাফাতের এই সিয়াম টুকু সেটিকে আপনি নয় জিলহ রাখবেন নাকি আরাফাতের ময়দানে হাজিসাহন যেদিন উপস্থিত হবেন ও করবেন সেদিন রাখবেন এখানে একটা বড় ধরনের বিভ্রাট তৈরি হয়েছে আল্লাহ করেন তাহলে সিয়াম মূলত আরাফাত দিবসের সাথে সম্পৃক্ত এই দিনের সিয়াম নয় জিলহজের সাথে সম্পৃক্ত নয় পৃথিবীর কোনো ভূখণ্ডে নয় জিলহজ একদিন পরেও হতে পারে দুদিন পরেও হতে পারে কোনো না কোন কারণে কারণ ধীরজ মাসের আবর্তন সেটি বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন সময় আসতে পারে এবং একসাথে নাও হতে পারে ফলে আরাফার সিয়াম একদিনই হবে সেটা হবে আরাফার দিনেই আরাফার সিয়াম হবে এ ব্যাপারে আমরা বিভিন্ন আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে কেউ কেউ বলেছেন যে না মানে লোকাল মিউনিসের উপর নির্ভর করে আরাফার সিএম নয় ধীরজে পালন করবে কিভাবে আপনি নয় জিরোজ সিয়াম পালন করবেন অথচ হাজির সাহেবগন সেদিন হতে পারে যে আপনার দুই দিন পরে নয় নয় জিনেবগন আরাফাত থেকে চলে গিয়ে হাজির সাহেবগন সেদিন আকবর দশ তারিখের যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করছেন আরাফাতের ময়দানে কেউ আরাফাতের ময়দানে টুকু আলাফাতের উপস্থিত হয় সেও হজ করল না আবার যদি কেউ আলাফাতের ময়দানে মানে আট তারিখে উপস্থিত হয় নয় তারিখ উপস্থিত না হয় তাহলে সেও হজ পাবে না যেহেতু মর্যাদা ওই আলাফাতের উপস্থিতির ওই দিনের সাথেই তাই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো এই দিনকে শুধু আরাফাতের দিবস হিসেবে এই দিনের সিয়াম পালন করবে এবং আরাফাত যেহেতু শুধুমাত্রীতেই অবস্থিত তাই ওই মক্কা নগরীর ওই আরাফাতের দিবস যেদিন হবে সেই দিনকেই অনুসরণ করতে হবে এটাই হচ্ছে সহি বক্তব্য এখানে বিভিন্ন বক্তব্য আলেমদের রয়েছে লাভ থাকতে পারে প্রত্যেকটি বাস আলার মধ্যে কম বেশি আলেমদের বা বহুমত রয়েছে কিন্তু সুলসাল ইসলাম যেহেতু এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে আরাফা দিবসের আপনি যদি নই জিলহজের সিয়াম পালন করেন আরাফা দিবসের সিয়াম পালন করলেন না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তাই যদি এখানে মানে বড় বড় শেখদের মধ্যে কেউ এই বক্তব্য দিয়ে থাকেন যেমন আমরা জানি সৌদি আরবের বড় শেখদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন যে না নয় জিলহজ যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে শিয়াম পালন করবে এই ইশতিহারটুকু মানে আলেমদের হয়েছে ইতিহাতহাত মুজিতাহিদিন মুক্তি বা মসিদ মুজিতহেদের মানে বুলও হতে পারে শুদ্ধও হতে পারে আল্লাহবুল আলমিন মুজতাহিদ যিনি ইস্তেহাদ করেছেন তারা যদি বুল হয় এটাকে ক্ষমা করে দিয়ে তাকে একটা মানে নেকে দিবেন আর যদি এই ইস্তেহারটুকু শুদ্ধ তাকে ইস্তেহাতটা শুদ্ধ হওয়ার কারণে এবং করার কারণে দুইটি নেবেন সুতরাং ইস্তেহাদি যিনি ইস্তেহাদ করেছেন তার ইস্তেহাদ নিয়ে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে রাসুল হাদিসগুলোকে একসাথ করলে স্পষ্ট হাদিসের নির্দেশনা যেটি হচ্ছে আরাফা দিবসের দিন সিয়াম হবে এখানে কোনো বন্ধু যদি এই ফতুয়া দিয়ে থাকেন যে নই জিলহজের সিয়াম পালন করবেন তাহলে তার এই ভুল এবং তিনি মূলত সত্যিকার ওই রাসুল উল্লাহ সাল্লাহ রিবুসল্লাম যেই কথা বলেছেন সেই ফজিরতটুকু পাবেন না তার একটি মানে শুধুমাত্র ইস্তিহাদ হিসেবে বিবেচিত হবে কারণ কারণ স্পষ্ট কারণ তিনি তো আরাফা দিবসের সিয়াম পালন করেন নাই তিনি নয় জিল সিয়াম পালন করেছেন বন্ধুগণ বিষয়টিকে আপনাদের উপলব্ধির মধ্যে এসেছে যদি উপলব্ধির মধ্যে আসে তাহলে আমরা সেটাকে বুঝার জন্য চেষ্টা করি কারণ এখানে যতগুলো সম্পৃক্ত সম্পৃক্ত গুরুত্ব দিয়েছেন যেহেতু পুরো হজ এই দিনে হয়ে থাকে আল হাজ্য আরাফা হাদিসের মধ্যে রাসুল্লাম বলেছেন হজ হজ্য আরাফা তাই আমরা আরাফার এই সিয়াম পালন করে থাকি সেটি হবে মূলত মক্কা নগরীতে হাজি সাহেবগন আরাফার দিন যেদিন ওকুফ করবে আরফার ময়দান অবস্থান করবে সেদিনের সিয়াম পালন করবো আল্লাহ সুবান আমাদেরকে বুঝা তৌফিক দান করুন হাজা হাজরুলিল্লাহ রবিল আলমিন